রহমান রহিমিমান الله وَلَا حَمْلِكُلِنَقْتِينَ اطَعُونُوا عَلَى دَرَءِ الْمَاءَ مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتَ عَلِمُ الْغَيْبَ لَكُنْتَ مِنَ الْخَائِرِ أَمَامَ سَنِيَتُهُ إِنَّا إِنَّا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَتَى أَرْوَافًا فَتَقَ عَلَى دُعَاءٍ شَيْءٍ تَصَدَّقَهُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاتُهُ 40 يَوْمًا আজকের বিষয়বস্তু হচ্ছে আর রাত এবং কাহেন এদের সম্পর্কে आर्रफ हे भविष्य बक्ता भविष्य बक्ता भविष्य बक्ता केर्रफ बोले मान ज्योतिष से भविष्य भविष्य क्या ना भविष्य आगामी दिन की काटबे कदम बासबें क दिन मरबें क्या छापुर खाई भविष्य बक्ता मान हम गणक যে হচ্ছে গনে ছক কাটা গনে এই যে গনে রাশিচক্র এই কর দেখে হ্যাঁ তারপরে এই গনকের মধ্যে নজুমিও করে তারকা দেখে দেখে দেখে করে তারপরে ওই টিয়া পাখি দিয়ে করে এগুলো সব গনক আর হ্যাঁ কাহেন গনক আর আর রাত হচ্ছে আসেন না খালি ব্যাপারে ভবিষ্যৎ সব বলে শুধু নাম শুনেই চেহারা দেখলে মুখ দেখলেই বলে দিতে পারেন এরা হচ্ছে কি আর নাম ঠিকানা বললেই হয়ে যায় এই বারো নম্বর একজন আছে আংটি হুজুর এই আংটি হয়েছে ওনার নাম হচ্ছে আশ্রয় আপনি ওনার কাছে গেছেন কোন সমস্যা নিয়ে আপনি যাওয়ার পরে কোন সমস্যা বলা লাগবে না যাওয়ার পর শুধু নাম বলবেন সে জিজ্ঞেস তিনবার এই আসন আছে তব সাহেবের ফলি পাওয়ার মতো মুরির ফলি পাওয়ার মতো ওই মাদ্র তার সে বড় টাকা যাওয়ার পর সে এইভাবে পাথর থাকে যাওয়ার সাথে সাথে এইভাবে ঘুরায় ঘুরিয়ে দিয়ে এইভাবে টাকায় তাকি আপনার আর তাকাবে না বলবে কি নাম আপনি বলবেন আমার নাম জহির আবার বলবে নাম কি জহির কি নাম জহির ও তুমি এই এই বিষয় এই বিষয় তোমার এই সমস্যা এই সমস্যা এই এই বিষয় হয়েছে আচ্ছা সামনের দিকে তোমার এই চলবে চমনায় কলি পাওয়ার মতো চমনা কিসায় দিপুরে আসতে দেয় কোনো বছায় খায় সেইভাবে বর্তমান ভবিষ্যৎ কিসার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত দেখে দেখি বলছে আর ও বলে এই টেলিভিশনের স্ক্রিন দেখে মানুষ বলতে থাকে বা কম্পিউটার স্ক্রিন দেখে দেখাটা দেখতে একবার আমি যাওয়ার পরে বেশ সৌদি থেকে প্রথম বছর যখন আসলাম তখন একটু একটু দেখতে কাজ করতেছে না গরম হয়ে গেছে আমরা দেখছি ওইখানে এলাকার বন্ধু বান্ধব আছে কিছু সবাই দেখলো যে আমি বিট করে করতে চাই তথাই পড়তে চাই আর প্রধান খাদেন ছিল ওই খাদেনটা ছিল আবার আমার পরের ক্লাব আমি আসি এলাকার আমার গাড়িটা গুরুত্বপূর্ণ তারপরে আপনারা তো মিকেন না জাহাঙ্গীর নামে এক জাতকের ছিল মিপুরের হচ্ছে মাজন ব্যস্ত এক নম্বর জাহাঙ্গীর এই জাহাঙ্গীর তখন আমার জাহাড়ি যুগ ছিল এই জাহাঙ্গীর এক নম্বরে খেলা দেখাইতো আমাদের স্টেডিয়ামে আসতো এখানে সেটা দেখেন হ্যাঁ হলো চাকু টুক আমরা একসাথে করতাম যাই হচ্ছে মামসার পরি তা এতটুকু জানছি যে জাদু আয়দুল ফুর্তি পড়লে জাদু থাকে না ওইখানে ঢুককি বাড়ি জায়গাতেই সেই করতে এখন আমরা দুজন ওইখানে আয়তন করতে শুরু করলাম হচ্ছে না ও অনেক প্রচেষ্টা দাঁড়াচ্ছে সেই প্রচেষ্টা কোনো কিছু দিয়ে হচ্ছে না রাস্তা মাটির মধ্যে পরে সে করলো সেখানে শিলচার করে বলতেছে যে ভাই আপনাদের পায়ের জুতার আমার মাথা আপনাদের সবার কাছে আল্লাহ হস্তে মাছ চাচ্ছি সিঁড়ি আল্লাহর হস্তে হ্যাঁ আল্লাহর হপ্তে মাছ চাচ্ছি কি কাজটা করতেছেন আমার পেটে কেউ রাত্রি মারান না ভাই আল্লাহর হস্তে ছেড়া দেন আল্লাহ হস্তে ছেড়া দেন আমার পেটে কেউ রাত্রি মারেন না ভাই আল্লাহর হস্তে ছেড়া দেন আপনাকে পায়ের মধ্যে আমি মাথা রাখলাম আল্লাহর ছেড়া দেন এই বাচ্চাটা এখন ভরে দেবো না এটা দশ পনেরো মিটার মাথায় বাচ্চাটা মরে যাবে এটা বাচ্চা সম্ভব হবে না আমার পেটে লাফতি মেলেন না এই বাচ্চাটার মাইল আমরা হচ্ছে দেন আমি বুঝতে পারতাম কেউ কোরআন করতেছে আয়তুল পুষ্টি করতেছেন যাদুকর পড়তেছে কেউ আয়তুল পুষ্টি করতেছে আমি বুঝতে পারতাম করতে ঘুরতে দেখলো যে আমরা বিদেশের গুম্পটাই মাদ্রাসা থাকবো আইসাগুলো ছেড়া দেন ভাই আমরা বন্ধ করলাম তারপরে ওর কাজ পানি নিয়ে আসবো বলে একটু দেন তাহলে বাচ্চাটা মারা পরে ওই দিন জাদু দেখাবো না আমি দেখাচ্ছে আমি আর একটা বেলকিবাজি দেখানোর জন্য ওইখানে গে দাঁড়াচ্লাম যে ওরটা চলে আমারটা চলে কেমন দেখি দেখি কেমন চলে একটা ও এক কাজ করতেছে আমি একটা কাজ দিন ওখানে তবা করলো আল্লাহ ভালো কিনা পরে আমি দেখতে ওরা শুধু মাজন কিছু গল্প কবিতা বলে গল্প করে কাহিনী বলেছে তারা দেখছি মাজন ব্যক্তি তৈরি করা শুরু করছে মাজন ব্যক্ত এরপরে আমি জাদু দেখা তোকে দেখিনি আর ইন অনেকদিন যাবো তোকে দেখতেছি তো এই যে জাদুকর এবং গণপ এদের কার্যক্রম বন্ধ হয়ে যায় আল্লাহ তীদের কারণে আর যেহেতু এরা তো স্পষ্ট শিড়ি করেই ফেলছে কারণ ভবিষ্যৎ যদি কেউ জেনে থাকে তাহলে সর্বপ্রথম জানা করা ছিল আল্লাহ রসুন তারা আলাদা অথচ তার ব্যাপারে আল্লাহ তোহানো তাহলে আমি আমার কোনো কল্যাণ এবং অকল্যাণের মালিক লাউকুন যদি আমি সম্পর্কে জানতাম অদৃশ্য সম্পর্কে জানতাম তাহলে সকল কোথার কল্যাণগুলোকে আমি আমার নিজের জন্য নিবদ্ধ করে নিজের জন্য গ্রহণ করে আমার জন্য কল্যাণ যদি গায়েব জানতেন তাহলে নিজেকে এইভাবে গায়েবের ময়দানে ফেলতেন দেখ আমাকে মেরে রক্তাক্ত করে এইভাবে ফেলে রাখবে যে আমি সেখানে একেবারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকব দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় পড়ে থাকবো কিছু যেতেন বড়দের ময়দানে এই পরিস্থিতি হবে যদি রোজ জানতেন তাহলে তা আমাদেরকে সেখানে হত্যা করার জন্য নিয়ে যেতেন তাহলে এই তাদের কাছে পরিস্থিতি এই পরিস্থিতি হলো কোন তো গাইড তুমি একটা যদি আমি গাইড জানতাম অদৃশ্য জানতাম ভবিষ্যৎ জানতাম তাহলে আমি সকল প্রকার কল্যাণটা আমার নিজের জন্য সে আবদ্ধ করে নিতাম নিয়ে আসত এবং কোন আলো যাদের অন্তরে চলছে তাদের জন্য আমি একজন ভীতি প্রদর্শনকারী এবং একজন সুসংবাদ প্রদানকারী তো আল্লা তোহানুত এই ভবিষ্যতের মধ্যে একটা বিষয় হচ্ছে কেয়ামতের বিষয় কেয়ামতের মূল বিষয়টাকে আল্লাহ তোহানু তালা গোপন করে রেখেছেন মূল বিষয়টা হচ্ছে কবে সংঘটিত হবে কবে কখন সংগঠিত হবে এটাকে আল্লাহবান তারা গোপন করে রেখেছেন কিন্তু কিভাবে হবে তার বর্ণনা কিভাবে হবে চাপের উপরে কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের ভয়াবহতা কি কেয়ামত যখন আসতেছে তার বড় বড় আলামতগুলো কি এবং ছোট ছোট আলামতগুলো কি এগুলো বর্ণনা করে দিয়েছেন অনেকেই বলে যে কেয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছেই আছে বিষয় আল্লাহ প্রকাশ করে রেখেছেন সেটা জাহেদ হয় কি করে এটা চৌধুর অসন্ত গায়েবের মধ্যে এটা একটা মানুষের জীবনের সাথে কয়েকটা গায়বের সমৃদ্ধ রয়েছে एकमानी गए समृद्ध कतदिन से कतगुल सन्तान সে কোন জমিনে গিয়ে করবে সে হেদায়তের উপরে থাকবে নাকি সে গুমরাহির মধ্যে থাকবে গোমরা পতিত হবে তারপরে সে সৌভাগ্যবান হবে না দুর বাগা হবে এই ধরনের বেশ কিছু গায়ে সরাসরি আল্লাহ তোহান ও তালার সাথে সম্পৃক্ত কেউ জানে না যা কথা বলতে বলতে আমি মারা যাব না আমরা এখানে কথা বলতে বলতে সবাই বাসায় ফিরে যাবো না সবাই মৃত্যুবরণ করবো আমরা কেউ জানি কেউ জানি না খাবারটা আমরা বাড়িতে যেয়ে খেতে পারবো এটাও অনিশ্চিত একটা বিষয় অনিশ্চিত একটা বিষয় যৌবনে পদার্পন করেছে বিয়ে করতে পারবো এটাও অনিশ্চিত বিয়ের পরে আরো সন্তান পাবো সেটাও সব চলছে কিন্তু সন্তান পাবো এটাও অনিশ্চিত অসংখ্য পরিক্রম করে যাচ্ছে এসব ভবিষ্যতের সাথে সম্পৃক্ত এবং এটা গাইবের সাথে অদৃশ্যের সাথে সম্পৃক্ত অদৃশ্যের সাথে সম্পৃক্ত আল্লাহ প্রহান আল্লাহর কাছেই রয়েছে ज्ञान चाह मैं क्रियामद्लहर का घंटार ज्ञान सांटा घंटा के बोले चाह मत मैं समय ता मैंने कल तो समय घंटार साथ ही कल দিবস হিসাবে সম্পৃক্ত এই জন্য কেয়ামতের অনেকগুলো নামের মধ্যে এটাও একটা নাম যেটা হচ্ছে আবার অনেক মহাদু কেয়ামতটা মুহূর্তের মধ্যেই সংঘটিত হয়ে যাবেই ঘন্টাও যাবে না পুরোটা খানসান হয়ে যাবে একদম প্রশ্নও হয়ে যাবে দীর্ঘ সময় দরকার হবে না এই জন্য এটার নাম হচ্ছে বাড়ি তাড়ি কিনে ওইদিকে যাওয়ার জন্য রেডি হলো কিছু ব্যবসায়ীরা তো অলরেডি দেশ ছেড়ে চলেই গেলো সুইস ব্যাংকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো আজকে পছন্দ যে মানুষেরা জন্য এখনো ধ্বংস হলো না পলালো না বিষয়টা হ্যাঁ দক্ষিণবঙ্গে মোটামুটি আলাদি করছে বিশেষ করে সাতক্ষীর বল তো নয় বৃষ্টি তুমি আমাদেরকে দান করো প্রচাতন দোয়া করলেন বার্তাও দিচ্ছে এরিয়ার বাতাও দিচ্ছে সতর্কতা সংকেত ও দিচ্ছে হ্যাঁ ঝড়ো হাওয়া আসতেছে বৃষ্টি ওদিকে যাচ্ছে মাস আগে মাস পরে কি হবে সেটাও বলছে এখন আমেরিকার দিকে আছে ওই দিক থেকে জাপান ওদিক থেকে বলছে তার বিষয়টা কি একমাস পরে বিষয় বলছে একমাস পরে আসতেছে জাপান ও আমেরিকা হয়ে আসতেছে বলছে না এখন একটা অবস্থা আর প্রস্তুতি থাকছে সেই মোকাবেলা করার জন্য তাহলে কি আল্লাহ বলছেন যে আল্লাহ জ্ঞান আছে এই রাইস মধ্যে ঝড় বৃষ্টি পাতল সবই আসবে মোটামুটি হবে সবগুলোই আসবে তো এই জ্ঞানটা তার কাছেই আছে তাহলে এই আবহাওয়া অফিস যে বার্তা দিচ্ছে বিষয়টা কি বিষয়টা কি তাহলে হ্যাঁ জাই বিষয়টা কি টেলিভিশন তো আছে ডিসের লাইনও আছে বার্তা তো শুনেন চমুক এলাকায় বৃষ্টি হবে ঝড় বাতাস হবে বজ্রপাত হবে এই হবে সেই হবে এত নম্বর সতর্কতা সংকট মাঝি মাল্লা কে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে এক নম্বরে হচ্ছে তা কখন হবে সেটা আল্লাহ জানেন দুই নাম্বার হচ্ছে এর জ্ঞান কে রাখেন আল্লাহ ডাক্তার জানিয়ে বর্গের ছেলে আছে মেয়ে আছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ছেলে আছে মেয়ে আছে শ্বাস প্রশ্বাস চলছে অথবা চলছে না গেছে আল্লাহ রেহেমের খবর রাখেন বিষয়টা কি মাঝে মাঝে হয় সবসময় বলো না মেশিনের কারণে অথবা রিপোর্ট হয়ে যায় এটা ডায়াগনস্টিক সেন্টারদের ওদের একটা শুননাথ ওদের করে মানুষের পেট কাটতে অপারেশন করছে পাল্টা করে না ধান্ডাবাজি পাঁচ নম্বর চার একটা জ্ঞানের কথা বলছেন অমারতা দিদি না তুমি এক কিছু তুমি জানো না যে রাদান মানে কি আগামীকাল কি অর্জন করবে সে আগামীতে এটা সে জানে না জানে যে আগামীকালকে তার অর্জনটা কি হবে তার ব্যর্থটা কি হবে সেটা সে জানে না কিন্তু এইবার নির্বাচনে এই দল জিতবে অমুক জ্যোতিষী বলে তার ফলাফলও ঘটে গেল বিষয়টা কি তাহলে আমার তা তিনি তামুন পাঁচটা পাঁচ নাম্বার বিষয় পাঁচ নাম্বার জ্ঞানী জানা আজকে এখানে আছি মিরপুরে বসবাস করছি মনে করছি যে মিরপুরে যেন মৃত্যু হবে অথচ দেখা গেল যে আল্লাহ বাংলাদেশ সীমানার বাইরে মৃত্যু দিয়ে দিলেন আল্লাহ আদিম আল্লাহ গুজুরগত্ভব আচ্ছা আমার সাথে আমার সাথে আমার সাথে গুজুরগত দেওয়া সম্ভব ধরে আছি তো এক বাড়িতে গেছে কি আর কীতা তোমার বাড়িতে কি কোন পাক জায়গা আছে যে কেন বলে আমি আগামীকালকে মৃত্যুবরণ করবো আমি তুই মৃত্যুবরণ করতেছে পাগল ছাগল করছি হ্যাঁ মস্তি না দেখি ওর গিয়া গিয়ে টাকাইছে ওই পাগল ফকির ওর আঙ্গুল ধরে হাত ধরে তাই মোরা মানুষ কি করতেছে একটা হয়ে যাচ্ছে চক্ষিরা হয়ে যাচ্ছে যে দেখো আমাকে তুমি মৃত্যু মনে করো না আমি কিন্তু মরি নাই আল্লাহর কোন মৃত্যু বরণ করে না আমি শুধু এই পার থেকে ওই পারে চলে যাচ্ছি মনে রেখো আমি তোমাকে নিয়ে কি দিন সাহায্য করবেন তিন দিন আগে এটা জায়গাতে এসে জায়গা দেওয়ার পর মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করা পরে বলে দাফন কাফুন করতে কবর যখন শোয়াই যাচ্ছে শোনানোর সময় ওইখান থেকে হাত ধরে করে চাঙ্গুরে হাতটা থেকে দেখ আমাদের কিন্তু মৃত্যু মানুষ মনে করিস না আমার কে মৃত মনে করো না মৃত মনে করলে সমস্যা আছে আমি পূর্ণ ক্ষমতা নিয়ে তোমার সাথে কেমন দিন সাক্ষাৎ করবেন সাহায্য করবো কেমন এতো মনে নেই ওদের বিষয় জি আছেন আমরা আমাদের সাবজিকটা আসি তো তার জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছেন পৃথিবী ধ্বংস যাবে এরকম অনেকগুলো এবং আল্লাহর এই কথা আল্লাহর বাদায় সঠিক দ্বিতীয় প্রশ্ন যেটা করলাম আপনাদেরকে তাহলে আবহাওয়ার বার্তা কেন আসতেছে আবহাওয়া বার্তা কেন ই এর জবাবাদেরকে দিতে হবে কোরআন ওদের থেকে জবাব চিন্তা চেতনার জবাব যুক্তির জবাব মেশিন আর উত্তর আসবে কোরআন বিষয়টা হচ্ছে যে বৃষ্টি বর্ষিত হয় থেকে আকাশ থেকে থেকে বৃষ্টি আসে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কেলা আকাশ থেকে বৃষ্টি পৃথিবীতে আসে দিনাস্তা মাই মা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণটা যে কখন হবে এই জাল্লা তো ভান হতা আলাদা এখন এই জমিন থেকে আকাশের দূরত্ব কত হ্যাঁ বলেন থেকে আকাশের দূরত্ব হচ্ছে প্রথম পর্যন্ত আল্লাহ আল্লাহ বলছেন যে যত দ্রুত গতির যান আসবে যত দ্রুত গতির যান আসবে সর্বোচ্চ গতির যে যানটা আসবে সেই জামু যদি চলা শুরু করে পাঁচ শত বছর যাওয়ার পরে দ্রুত রাস্তা তারপরে ওইখানে যেতে হবে তো ও তো পাঁচশো বছর পরের খবর দিবে যে পাঁচশো বছর পরে এই হচ্ছে আর কোন বিজ্ঞানী আছে মহাত ইসলামের এই উন্মতের হায়াত করে পাঁচশো বছরের খবর কি করেছে সম্ভব সম্ভব না তাহলে ও কি দিচ্ছে আকার থেকে যেটা নেমে চলে এসেছে আস্তে আস্তে আস্তে আস্তে পৃথিবীতে চলে এসেছে এতটুকু পর্যন্ত দূরত্ব ও স্যাটেলাইট দিয়ে দেখতেছে ওইখান থেকে বৃষ্টি একটা নামতেছে সেটার কথা ও স্যাটেলাইট দিয়ে বলতেছে যে আগামী তিন দিন পরে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি অন্যরা বলছে যারা বলছে তারা তো গায়েবের কথা বলছে এরা গায়ব বলছে না কিন্তু যারা এটাকে দলিল পেশ করছে জানলা ছাড়াও কেউ গায়বের মালিক আছেন জানেন এই যে বৃষ্টি আছে জ্বর আসতেছে কি করে জানবো ক্লিয়ার বিষয়টা পরিষ্কার যে চলে এসেছে আকাশ থেকে আকাশ থেকে কখন দর্শন হবে যেটা কেই জানেন একমাত্র আল্লাহ হবে এটা তো জমি চলে এসেছে মানুষের কাছাকাছি এখন এখন মানুষ এটা না জানতে হবে মানুষ কেমন জানতে হবে प्रश्न आजाम आदि बतन बातन बतन पेटर भाई अंश आज একটা এলাকা আছে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে রেহেন জরায়ু জরায়ু বাচ্চা প্রথমত সৃষ্টি হয় ওই জলায়ুর ভিতরে জলায়ুর ভিতরে প্রথমত বাচ্চা যখন স্থাপন হয় এরপরে আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হয়ে যায় জলায়ু থেকে যখন পেটের এখানে চলে আসে পেটের মধ্যে নড়াচড়া করছে কিছু করছে এই চড়াইয়ের দিকে যখন চলে আসে আসার পরে আল্লাহ সুবাহিকে সুরা ইন্সানের প্রথম দিকে এরপরে সুরা হাজ্যের প্রথম দিকে মানুষের সৃষ্টির যে বিষয়গুলোকে আল্লাহ সুহান ও তালা উল্লেখ করেছেন এগুলো আপনার পড়লে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে একদম পরিষ্কার কোরআন থেকে পরিষ্কার এই যে চড়ায়ুর ভিতরে প্রথম যেটা স্থাপন হল প্রথম কি স্থাপিত হয়েছে বীর্য ওই বীর্যটা থেকে কি হবে ছেলে হবে না মেয়ে হবে একজন হবে না দুইজন হবে আতুর হবে না ভালো হবে অন্ধ হবে না পাগল হবে কি হবে ওই বীর্যটা থেকে কি হবে স্ত্রী এবং স্বামী যে বৃত্তৃত চড়ায়ুর ভিতর যেটা স্থাপিত হয়েছে ভিতরে সেটা কে জানেন একমাত্র তিনি জানেন डर की जीवन चला प्रसार चलते छब्बीठिए विज्ञान हमारे सामने पेश करते चिकित्सा विज्ञान पेटर भाई एक महिला जो प्रथम प्रेगनेंट हो কোনো ডাক্তার কি বলতে পারে কোন ডাক্তার কি বলতে পেরেছে যে তিন মাস বয়স হয়েছে তিন মাস মেয়াদ হয়েছে পেটে হচ্ছে তিন মাস সন্তান এখন এটা ছেলে হবে না মেয়ে হবে প্রকাশ্যে আসার পরে এখন এই শব্দটাই আমাকে বলে দিচ্ছে জলায়ুর ভিতরে যেখানে স্থাপিত হয়েছে সে বীরা সম্পর্কে কেউ জানে না এবং বৃদ্ধরা যখন মাংস পিণ্ডে পরিণত হয়েছে তখনও কেউ জানে না মাংসের ভিতরে যখন হাড্ডি চলেছে তখনও কেউ জানে না এবং এই হাড্ডি থেকে কিন্তু জানতে না কখন জানতে যখন অস্তিত্বে চলে এসেছে অস্তিত্বে চলে আসার পরে জানতে পারছে তাহলে চিকিৎসা বিজ্ঞানকে যারা গায়েবের দাবি বলছে তাদের এই দাবিটা একদম বিচ্ছিন্ন কোনো দুইটা জিনিসকে আলাদা নির্ণয় করেছেন এটা হচ্ছে পুরুষ জিন এটা হচ্ছে মহিলা জিন জিন বলতে আবার ওই জিন জাতি না মানে শুক্লানু এটাকে জিন বলে ওরা ওইটা থেকে গবেষণা করে বের করে চেষ্টা করতেছে যে পুরুষের এই শুক্রটা থেকে পুরুষ সৃষ্টি হবে না মহিলার সৃষ্টি হবে কিন্তু একশোবার ভুলের মধ্যে তারা করতে যেতে পারছে না तोर आगे तुम तरह रास्ते टिया ग আমি আর আমার এক বন্ধু আলিম নাম এক নম্বর মাদারের ওদিক থেকে আসতেছি আসার পথে ঠিক মাদারের সামনে টিয়া পাখি নিয়ে বৈশাখে ওর কাছে গিয়ে বলেছে যে ভাই দেন তো একটু অনেকদিন আগের কাহিনী দেন তো একটু চাকরি বাকরি কিচ্ছু মিল যেত না বিদেশের লেগে টাকা দিলাম ওইটা হয়ে না ওরে সিঙ্গাপুরে নিয়ে যাবে এই উনিশশো সালে আটানব্বই সালে সিঙ্গাপুর নিয়ে যাবে সাড়ে চার লাখ টাকা দম খরচ করছে অনেক নাইমাতে আছে সবচেয়ে বাঙালি বাংলা কথা কয় কি ঘটনা কি পরিচালক সিঙ্গাপুরের ফ্লাইটে এখন থেকে চাইব হচ্ছে লঞ্চে ঢাকায় আসে ঢাকায় আসার পরে চ্যারেজ তোলা করে ধরছে ধরার পরে ও বলছে যা চল হোটেলি এখন হোটেলে আছি ওর মা তো আছে কোন হোটেলে আছে মা আছে সিঙ্গাপুরে চলে গেছে আমার পোলাপ দুই মাস আড়াই মাসের মতো ওখানে আছে এরপরে যত টাকা আছে সব টাকা খরচ হয়ে গেছে খরচ করেছে তারপর বাসায় আসছে আরো খারাপ দেব অবস্থা আরো খারাপ যেগো সামনের দিকে অবস্থা আরো খারাপ যাবে তোর এইখানে রাহুল দশা আছে সনির দশা আছে এই সেই করতে আমার যদি রাহুল দশা শনির দশা থাকে শনিতে যে তোরে পাইলো চটখানা খাবি এটা তুই জামনি না এটা কেমন কথা হলো হ্যাঁ রাগে কইরা এই করছে তুই করতে দিজ চটকানা সাড়ে দশ আমরা তোরটা তুই জানে না ঠিক ওই যে ভবিষ্যৎ নির্ণয় করার চেষ্টা করবে যে কতদিন পর্যন্ত বাসবে সেইটা ও নিজেটাও নিজে জানো না যে উপবে ওই করতে করতে ও শেষ হয়ে যাবে ও মরে যাবে मेर मिस्टर अवस्थाना कि इसलमेर आर्रब्धर अवस्था हमारा हमरेक मुशरेको একদম খাঁটি মসরিফ তবেশোটা মিথ্যার মধ্যে দু চারটা শক্তের সাথে সংমিত্র হয়ে যেতে পারে না যেতে পারে এদের অবস্থাটা আসলে কি এদের অবস্থা হচ্ছে পুরাপুরি মুশ্রেফ তবে এদের কথাবার্তা কাজে লেগে যায় কিভাবে কাজে লাগে কিভাবে কাজে লাগে চলে যাই আমরা সেই পূর্ব যুগে মোহাম্ম সম্পর্কে কিছু কথাবার্তা বলত কি বলতো এদের কাছে এদের কাছে সেই কথাবার্তা গুলোই বলতো সেই কথাবার্তা গুলো এরা উপর থেকে শুনে আসত থেকে তারা শুনে আসতো থেকে কি শুনে এর ব্যাপারে দুইটা মন্তব্য আছে যে তারা আকাশের কাছাকাছি যেত আকাশ পর্যন্ত যেতে পারতো না কাছাকাছি দ্বিতীয় মতামত হচ্ছে যে যা নিয়ে চলে এসেছেন এসে ওরা নিজেরা কথাবার্তা বলতেছেন দুনিয়ার কাছাকাছি এইগুলোকে তারা শুনে ফেলতো দুটার মধ্যে কোন মত বিরোধ নাই সামঞ্জস্যপূর্ণ কথা कथबार्ता सुनत फिर कथक तोने फिल् कथा बार्ता तरह से कथा बार्ता गुके दुनिया दोसर शायत वर्णना करणनारमे गायबी करत আগামী দিনেই তো হবে পরশুদিনেই তো হবে কারণ সেই সময় তো আর এই সমস্ত অভাব আর তারបត្តិ এগুলো কিছুই ছিল না এটা হবে সেটা হবে এই সেই বলতো বলার পরে তারা তাদের কাছে দ셔র কাছে এই বিষয়গুলোকে প্রকাশ করে দিল এটা পূর্ব যুগে ছিল জি না এটা হাজার বছর পরে সেটা কত শত শত বছর যখন দেখা গেল জানা তো তখন এটা হয়েছে এটা বলছি বলবো কি তো এটা তাদের কাছে প্রকাশ পেয়ে যেত তারা এই বিষয়গুলোকে বলত আর এই যে তাদের সাথে এর কারণ ছিল তারা জিনদের জিনদের পূজা করত করত। করত। নামে এজন্য যত গণক জ্যোতিষ ঠাকুর যারা আছে ওদের কাছে গিয়ে দেখবেন যে ওরা দিনের একটা সময় ধ্যানে বসে থাকে ওদের কাছে দেখবেন গিয়ে মূর্তি আছে গিয়ে দেখবেন যে অগ্নিকুণ্ড আছে ওদের কাছে গিয়ে দেখবেন বিভিন্ন বস্তু আছে যা পূজা ওরা করে। এটার কারণে ওদের কথাবার্তা শুনে ওদের কাছাকাছি এসে ওদের কাছে এই সমস্ত বিষয় ওরা বর্ণনা করে দিয়ে যেত আর ওরা এই জানিয়ে দিত আর যে কথা সবাই বলতেন এই কথা আমি বলছিলাম এখনি যে মালাইকাদের কাছে ফেরেস্তাদের কাছে যে বিষয়গুলো আসতো সেটা আল্লাহ প্রদত্ত ঘটনাগুলো আল্লাহতালা প্রকাশ করে দিতেন সেটা গায়েব থাকতো না গায়েবের সংবাদ নবীর রসুল্লা যেমন জানেন না কোন ফেরেস্তাও জানতো না গায়েবের সংবাদ কোন এরাও জানে না এমনকি ফ্রেস্তাদেরকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ তারা পাঠিয়ে দিয়েছেন দায়িত্ব আসার আগ পর্যন্ত ওরা জানে না যে ওদেরকে কি দায়িত্ব দেওয়া হবে যখন দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন তখন ওরা জানছে যে আমার এই কাজ এর আগ পর্যন্ত তারা জানত না এটা একটা পর্যায় ছিল द्वित पर हल रसुल सल्लमेर तक जतायात कर तक ओखान अग्निकुण्ड फेले देखा आघात पे फिर चले आघात पे फिर चले आलाइकार कथक कथन करते थे मताम एक मध्य लेगे लेगे जाए जेमन मा पेटे सन्तान धारण कर পীর সাহেবের কাছে গেছে এখনো কিছু হয় নাই আলট্রাসাউন্ড করার মতো কোনো কিছু হয়নি হবে এখন হয় মেয়ে হবে নাহলে ছেলে হবে নাহলে চমচ হবে এটা তো কোরআনের কথা আছে যে একটা হবে এখন যখন সন্তান হলো তিনজনের মধ্যে যে কোনো একজনের কথা তো লেগেই গেল লেগে যাওয়ার পরে এখন ওইলার বিশ্বাস আর ভিত্তি হলো কঠোর হলো যে অমুয চারটাই ঠিক এই দুই পিঠ জাল এই জন্য দুইটাকে ছেড়ে দিয়ে সোজাওয়ার জন্য এরকম একশোটার মধ্যে একটা একটার সাথে একশোটা মিলিয়ে দিয়ে পিচিয়ে গুটিয়ে সে বর্ণনা করা শুরু করতো ওইটাই যখন আসা শুরু হলো তখন वही अल्लाह सुल्हान ग्रानी दिल्ली सें बाहरी विशाल बाहन जो जिब्राहिर तुआ साल एक जो ओखान नहीं आसाना और जो ओखान नहीं आसते असंख्य माराई कार चारोपे गार्ड दिए नहीं आज शयान डने बने सामने पीछे পুরাণে বর্ণনা এসেছে না কেন অবতীর্ণ হচ্ছে করছে প্রত্যেকে হাকিম ইন হামিদের পক্ষ থেকে অবতীর্ণ করছে চারদিকে শূন্য বাহিনী দিয়ে বেষ্টন করে দিয়ে তারপরে অবতীর্ণ করছে সোজা মনতার নামের উপরে আর যখন বেহনের উপর আছেন তখন পারেনি এই জন্যই তোমকার গনকরা ঠাকুররা একসাথে হয়ে মমতা যখন দিলাবত শুনত তখন বলতো যে এ মনে পাগল সাতের না না পাগল কেন বলছো এ তো আমাদের মাঝে বসবাস করে আমরা জানি ও পাগল নয় ও পাগল নয় কখন সম্ভব না তাহলে ও গণক হবে হবে হবে না ও যাবো সে তো গণকের কথার মত না গণক তো অন্য ধরে বলে এইভাবে হচ্ছে না তো গণকের মতো না আর ও গণক হয়তো আমরাই জানতাম সমাজের মানুষ আমরাই তো জানতাম না গণক নয় তাহলে কি বলছে সে হয়তো সে হয়তো কবি হচ্ছে না হয়তো কবিতার কোন জ্ঞান নেই কোন জ্ঞান নেই নিজেদের ভিতরে কনব ঠাকুরদের মধ্যে যাচ্ছে এবং তাদের মধ্যে প্রশ্ন চলে আসতেছে এই প্রশ্নের উত্তর আল্লাহ তোমার তারা আকাশ থেকে পাঠিয়ে দিচ্ছেন ওরা যখন পরস্পর গ্যাঞ্জামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে কতটা কত তর্ক বিতর্ক আল্লাহ হোসেন তনজিব্দ আলমিন হচ্ছে জগৎ সময় রবের পক্ষ থেকে অবতীর্ণকৃত বিষয় তোমরা যা বলছো পাগল বলা হবে তাদেরকে কবি বলা হবে তাদেরকে বিভ্রান্ত বলা হবে সব বলা হবে মনে ব্যাথা রাখবে হ্যাঁ একটু একটু ব্যথা না ভাই কি যেন কয় এলাকায় গেলেই উঠে तीन नम्बर अवस्था हमारे सत्य कोई बीजे चमका देखते ওদেরকে নিক্ষেপ করা হচ্ছে ওদেরকে মারা হচ্ছে কিন্তু কত বো কত শুনে ফেলে কথাবার্তা বলে আর ঝড়ে বক মারে ফকিরের কেরামুটি বেড়ে যায় ফকিরের কেরামুটি যাচ্ছে শকুন হজরত জানে কোন এলাকায় গুরুমে নাকি শকুন তো মরার না জানে না জানে মরার পরে জানে যে আমার খাদ্য আছে আল্লাহ আমার জন্য আসছে শকুন দেখে ছিন্ন করা যায় মহামারী চলে আসছে মহামারী আসার পরে না শকুন আসে আগে তো আসে না মহামারী যদি আসার পরে শকুন যাওয়ার পরে যদি মহামারী আসে তাহলে তো শকুনও তো ওইখানে মরে শেষ হয়ে যাবে तर पेश महिला महिलाएर मेर एक ও পেশাব বোতলে বোতলে পেশাব নিয়ে যায় পেশাব নিয়ে যায় গাঁদা তো পেশাব কাজ আছে তো ভালো জিনিস হ্যাঁ গাঁদা খাইলে মদিনা পর্যন্ত চলে যাওয়া যায় আর এটা সবজি তরুলতা অর্জিনা একেবার আপনি প্রকৃতির দিকে ফিরে যেতে পারবেন গাঁদা খেলে এক গাঁদা গাঁজা খায় যেতে আগে ওই এক গাঁজা গাজা এলাকার অবস্থা একদম খারাপ ওখানে ওদের ওই ঠাকুর মাকুর সব বইসা রয়েছে আরেকজন আগুন দোল নিয়ে গান বাজাচ্ছে গাঁজা খায় এরকম নিজা গুদিনা যাবো কেমন এ বাবা যাবো কেমন ও পাশে যেটা বৈশাখে আসো তুইরা তুই এখনো যাচ্াই আমরা তো পৌঁছায় গেছি চোখ বন্ধু পৌঁছায় না এই যে এক নম্বর উল্টা বাবা ছিল ওদিন কাজেও যায় না আপনারে না এক নম্বরে এক বাবা ছিল যাই করে এই ও পেশা করার সময় বাইরে দেখত না পট একটা থাকতো সবসময় নল লাগানো আছে পেশার দল লাগতেছে পেশাব করতেছে করার পরে মুড়িদের হাত দিচ্ছে মুড়িদের এরকম করে সবার মধ্যে ছিটে দিল পেশার থাকে আর ওইটাকে নিয়ে সবাই বন্ধ তো মিট মিট কই যাবে শুরু এখন বর্তমান সময় যে অবস্থা সেটা হচ্ছে যদি কে যেতে চেষ্টা করে কিন্তু ওখান থেকে ফিরে চলে আসে রজন করা হচ্ছে তাদেরকে আর এরা এসে এদের এই আগ্রহের কাছে বলতে অথবা हत्या खेल न समे हत्या करते इम सरकार गाय खुजे पाई न কোথাও খা পাথর তো পাথর কি তাবিজ নাকি तबा कर दी तबा करेंदा ना करोतिषी কোন মুসলিম যদি তাদের কাছে যায় তার বিধানটা কি মুসলিম তার কাছে যাচ্ছে গণকের কাছে জ্যোতিষীর কাছে পাখির কাছে অথবা যারা এইভাবে করছে এদের কাছে অথবা এই যে জিনের ভার যারা বসছে হুজুরের কাছে আপনার কি সমস্যা এটা জানার জন্য মহাব্দির সাহেবের কাছে যাচ্ছেন মহাদ সাহেব বলতে রাত্রেবেলা জেনে কালকে তোমাকে জানাবে শনিবার আর মঙ্গলবার তিনি রাত্রে বসেন রবিবার আর বুধবারে ফলাফল জানানো হয় কে মোহাব্দ সাহেব ইমান সাহেব রাত্রেবেলায় বসে জানিয়ে দেন তোমার এই সমস্যা হয়েছিলও আব এবং অন্তর্ভুক্ত কেউ যদি এদের কাছে যায় ওই পত্রিকায় দেখা আররাবদের কাছে অথবা মসজিদে থাকা আবদের কাছে খানকায় থাকা আরাবদের কাছে অথবা मद्रासा आर्रब्बर का तरफ जिज्ञेस कर सत्यायन अर्थात से जहालोर माना भविष्य बक्त कथा के करे? बिशार करे? करे? करे? विश्वास करें यूमिनट जुदी इमान पर कथार ऊपर जुदी एक शत भाग इमान ना